থেকে বড়ো জাল কে হইতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা করে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা রচনা করে মিথ্যা কথা তৈরি করে rabbihim আর ওই সাক্ষীরা বলে দিবে রবাল এই মানুষগুলো আপনার প্রতি মিথ্যা রচনা করেছিল মিথ্যা অপবাদ দিয়েছিল সাক্ষী কারা সাক্ষী অনেক ধরনের সাক্ষী থাকবে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী আমরা যে শরীরকে খাওয়াই দাওয়াই মোঠা তাজা করতেছি যে শরীরকে আরামের জন্য অনেক সময় আল্লাহর আবাদত করি না শরীরের আরামের জন্য যে শরীরের আরামের জন্য শেষ রাত্রে তাহাজুদের জন্য উঠতে পারি না যে শরীরের আরামের জন্য ফজরের নামাজে উঠতে পারি না সেই শরীর আমাদের বিরুদ্ধে কি ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবেন এগুলো হলো আল্লাহর গুপ্ত সর আমাদের শরীরটা হলো আল্লাহ আল্লাহ আমাদের সাথে যে খবর খবর করে রাখ এরা সব খবর রাখতেছে যে আমাদের ময়দানে আল্লাহর কাছে এরা সব বলেন আলিয়া মানতে আল্লাহ আফিহিম বলেন তাদের মুখের মধ্যে জবানের মধ্যে আমি কি ময়দানে তালা লাগাই দিব আমি তাদের পাঁচ সবকিছু খুলে খুলে আল্লাহর কাছে বলে দিবে এরা আল্লাহর আল্লাহর লোকেরা আমাদের হাতগুলা আল্লাহর পা আল্লাহর এরা আল্লাহর কাছে কেমন ময়দানে সব বলে দিবে এখন কিন্তু চুপ করে আছে কিছু বলে না এখন হাতের মারেন পিঠান তারা যা কিছু করছে আল্লাহাক বলেন এই কেমত ময়দানে তাদের এই মিথ্যা প্রতিপন্নকে তাদের সামনে সাক্ষী এনে হাজির করা হবে আল্লাহ আল্লাহাক বলেন এই এজন্য দেখেন যতগুলা দোয়া আছে দোয়ার মধ্যে কি বলা আছে আল্লাহ আমাদের নকশের উপরে জুলুম করেছি তাহলে গুণা করা মানি নকশের উপরে জুলুম কারণ এই নফসের অধিকার হলো আল্লাপাক এই নবসাকে বানিয়েছেন জান্নাতের জন্য এই জন্য গুনা করা অপরাধ করা বলা হয় নফ্সের উপর জুলুম তাহলে যারা গুণাকার তাদেরকে বাসায় জমিন বলা হয় আল্লাহিন আল্লাহ বলেন জল আল্লাহ এবং বিভিন্ন ধরনের বক্রপথের অনুসন্ধান করে মানে তারা নিজেরা তো আল্লাহর না করে আল্লাহর কোন বান্দা যদি সঠিক রাস্তা যেতে চায় তাকেও তারা আল্লাহর পথে প্রতিবন্ধকতা তৈরি করে আবার তাদেরকে ওই সোজা রাস্তায় না গিয়ে ডানে কি করে ওই মানুষ গুলাকে সোজা রাস্তা তো যেতে দিবেই না ওয়াইয়াবু নাহা এওয়াজা ওই সেরাতো মুস্তাকিমের ডানে বামে অনেকগুলো বাকা বাঁকা রোড আছে ওই বাকা রোড দিকে ফিরাই দে দাঁড়ায় বলে যে এদিকে যাওয়া যাবে না এই এদিকে যাও অথবা এদিকে যাও বাঁকা রাস্তা গুলার দিকে বিশ্বাস করে না আল্লাহ বলেন এরা তাদের উপরে প্রভাব সৃষ্টিকারী আর কোন অভিভাবক নেই কেমত কে অনেক গুণ বাড়িয়ে দেওয়া হবে তারা কোনো কিছু শুনতেও পাবে না কোনো কিছু দেখতেও পাবে না কেমত ময়দানে তারা অন্ধ হয়ে যাবে এবং বধির হয়ে যাবে সুরা আল্লা মানে ইসরায়েলের মধ্যে আল্লাহাক বলছেন কেমতের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে তখন তারা বলে উঠবে তোমরা আমার আয়াত গুলোকে ভুলে গিয়েছিলে তোমাদের সামনে আমার আয়াত ছিল কিন্তু সে আয়াতের প্রতি তোমরা এই চোখ দিয়ে তাকাও নাই ঠিক একই ভাবে আমিও আজকে তোমাদেরকে ভুলে গিয়েছি এখানে আল্লাপাক বলতেছেন এই আজ দেখতে নিজেরা নিজেরা বিভিন্ন জিনিস তৈরি করে নিজেদেরকে গোমরা করেছে মানে তারা তাদেরকে যে জিনিসগুলো গোমরা করেছে এই জিনিসগুলো তারা নিজেরাই বানাই নিয়েছে নিজেরাই তৈরি এই মানুষগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই মানুষগুলোই সবচেয়ে বেশি আল্লাহ আকস্মিত ব্যবহার করবে আখসারুন এরাই সবচেয়ে বেশি কি ময়দানে ক্ষতিগ্রস্ত হবে এতক্ষণ আজাবের কথা শুনতে শুনতে মানুষ বয় বিত সন্ত্রস্ত হয়ে গেছে আল্লাহাক পাশাপাশি জান্নাতের সুসংবাদ ও শোনাবেন কোরআনে কারিমের এটা একটা সুন্নত পদ্ধতি যেখানে আজহাবের কথা বলবেন কিছুক্ষণ পরে আজহাবের কথার পরেই আল্লাপাক দেখবেন হঠাৎ করে সুসংবাদের কথাও শুনাবেন কারণ আজহাবের কথা শুনতে শুনতে যদি আজহাবের আবাদত করবে কি এজন্য ভয়ের পাশাপাশি আশাও থাকতে হবে আল্লাহ পাক বললেন ইন্না আল্লাহ তবে যারা ইমানদার যারা ইমান আনবে আমিন ইমরানের পাশাপাশি কি করবে আরেকটি ইসলামিক পরিবেশা নবিস্লামের যতগুলো সিফাত ছিল গুণাবলী ছিল তোর একটা সিফাত ছিল একবার একটা এখলাস আরেকটা একবাত একবার যেটা এটা আরো উপরের স্তর আল্লাহ একান্ত অনুগত হয়ে যায় একেবারে আল্লাহ ছাড়া আল্লাহর দিন ছাড়া তহিত ছাড়া সুন্না ছাড়া আর কিছুই বুঝে না এটাকে বলা হয় আখবাত আখবাত ইলা রব্বিহিম। এরা তাদের রবের প্রতি একেবারে একান্ত একনিষ্ঠ অনুগত হয়ে যায়না আর এগুলো জান্নাতের স্থায়ী বাসিন্দা স্থায়ী নাগরিক জান্নাতের মাসালুল ফারি কাইনে কাল আল আসামি আল্লাহ বলেন আমি এতক্ষণ পর্যন্ত দুইটি ফেরকা দুইটি গ্রুপের আলোচনা করেছি এই দুটি গ্রুপের দৃষ্টান্ত চোখে দেখে সুস্থ চোখ ওয়ালা এক গ্রুপ হলো আসাম বদির আরেক গ্রুপ হল স্বামী মানে যে জান্নাতের গ্রুপটা এরা হলো সুস্থ চোখ আছে সুস্থ কান আছে আর যে জাহান নামের গ্রুপের কথা আল্লাহ বলছেন এরা হইল এরা দুজন প্রশ্ন করতেছেন আফালা তাজাক দুনিয়ার মানুষ এর পরেও কি তোমরা বুঝবানা আল্লাপাক প্রশ্ন স্বরে বলতেছেন আফালা তাজাক এর কি তোমরা উপদেশ গ্রহণ করবে না